আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দূরেরও কাচের পৃষ্টিভি বাংলার দর্শক শ্রোতা যারা এই মুহূর্তে দূরদর্শনের সামনে বসে हमारे आयोजन के उपभोग कर आंतरिक सालाम और शुभे जानिए शुरू कर आयोजन रे प्रकृत शांति लाभर उपाय परहसिनार अदिक सौंदर्य बर्धन कारी विषयगुलर आलोचना करते इतिमदे पोशापरिच्छ शारिक सौंदर्यर पर सामने उपस्थापन कर सामने उपस्थापन करते चाहब ता हारित्रिक सौंदर्न मुसलिमर जो सब चे बड़ो ए मौलिक सौंदर्धिकारी आशाद व्यक्त करते आलोचनए जावर आगे परिचय करिए दी आज के हम आलोचक वृंदर साथ সম্মানিত আলোচক যারা আজকে রয়েছেন আছেন মধ্যে আছেন শাহ আবদুরা ইউসুফ র এবং রয়েছেন শেখ শহীদ আমি জাহাঙ্গীর আলম সম্মানিত দর্শক শ্রোতা চরিত্র এমন একটি জিনিস যার উপরে আর কিচ্ছু নেই একজন মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে চরিত্র আর চারিত্রিক বিষয়াবলী যখন আমরা অনুশীলন করব বা অনুসরণ করব। তখন আমরা প্রিয় নেবী মুহাম্মদ রসুলল্লাহ সাল্লাহ আলিবাসাল্লামের দিকে আমরা তাকাবো কারণ পৃথিবীর কোনো মানুষের চারিত্রিক বৈশিষ্টের গারান্টি আল্লাহ সুবাহান আহতাল্লাহ দান করেন নাই একজন মাত্র মানুষের চারিত্রিক বৈশিষ্টের কথা আল্লাহ সুবাহান আহতালা গ্যারান্টি সহকারে উল্লেখ করেছেন তিনি হচ্ছেন মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিজুয়া যার সম্পর্কে কোরআন নাজিল হয়েছে আল্লাহ সুবাহ বলছেন হেনবি নিশ্চয়ই আপনি উত্তম চরিত্রের উপরে অধিষ্ঠিত রয়েছেন চারিত্রিক মাধুর্য ও সৌন্দর্যের হিমাগ্রিস করে আপনি অধিষ্ঠিত হেনভি সুতরাং আসুন আমরা আলোচনায় যাই আমাদের প্রাজ্ঞ আলোচক মণ্ডলীর কাছ থেকে শোনার চেষ্টা করি শেখ আবদুরাজ ইউসুফ কেমন করে আমরা চারিত্রিক সৌন্দর্য ও বৈশিষ্ট্য অর্জন করতে পারি একটু দর্শকদের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহাদ চরিত্রের বিষয়টি আসলে মানুষের জীবনের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় আর চরিত্র এমন একটা বিষয় এ দিয়ে মানুষ এহকাল পরকালে যত সফলতা অর্জন করতে পারে আর কোন মাধ্যম দিয়ে মানুষ তত সফলতা অর্জন ইহকালের বিষয়টি তো সামাজিকভাবেই স্পষ্ট যার চালচলন চলন ভালো নয় তাকে মানুষ গ্রহণ করতে পারে না সমাজে আর লাঠি দেখিয়ে কোনো কাজ লাঠি লাঠিচার্জ করে কোনো কাজ করাও যায় পরকালীন বিষয়টি আল্লাহ রাসুল তো খুবই স্পষ্ট করে বলেছেন আবুদার্দ জিয়াল্লাহ তালু বলেন রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন হাসান বিচারের মাঠে মোমেনের দাঁড়ি পাল্লাই সবচেয়ে যেটা ভারী আমল সেটা হচ্ছে ভালো চরিত্র সবচেয়ে যেটা ভারী আমল সেটা হচ্ছে ভালো চরিত্র ভালো আচরণ আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বলছেন जे पक्ष थी के एक बड़ो अनुग्रह अपनारे आनी नरम स्वभाव आल्लाम निजे आल्ला एक बड़ अनुग्रह बड़ अनुदान जी आप नरम स्वभाव फजदान गल आपनी जदि कठोर स्वभा कर्कश स्वभाव तानर पास मानस सर जो বুঝা যাচ্ছে আচরণগত বিষয় কর্মে ও মুখে মানুষের কাছে ভালোবাসা পাওয়ার সবচেয়ে যে প্রসঙ্গে শেখ বলতে বিষয়টি যদি একটু উল্লেখ করে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহি ও আজমাইনাবাদি মাহতারাম আসলেই উত্তম আদর্শ উত্তম চরিত্র কোন সন্দেহ নেই মানুষের জীবনে সবচেয়ে বড় সম্পদ হল উত্তম আদর্শ এই জন্য যেটি বলা হয় মানুষ যদি অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হয় সেটা খুব বড় ক্ষতি নয় বড় লস যদি হেলথ লস্ট হয় স্বাস্থ্যগত ক্ষতিগ্রস্ত হয় তাও খুব বড় নয় কিন্তু মানুষের যদি ক্যারেক্টার নষ্ট হয়ে যায় চরিত্র যদি নষ্ট হয়ে যায় তাহলে যেন সবকিছু থাকে না কিছুই তার বাকি থাকে না তো পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ আদর্শের প্রতীক হিসাবে আল্লাহ প্রেরণ করলেন আমাদের সাল আলী হুসাল্লামকে এবং আল্লাহ ঘোষণাও দিয়ে দিলেন লাকাদ সেই রাসুলের মাঝে রয়েছে তোমাদের জন্য উত্তম সোয়া আদর্শ নমুনা তো সেই রাসুল সাল্লাহ আলি সাল্লামের যে কথাটি আপনি বলছিলেন আনাসর আল্লাহ তালহু যিনি তার এক বছর দু বছর নয় একাধারে দশ বছর তার নিজেকে আত্মনিয়োগ করলেন সেই আনাসর আল্লাহ আনহু বললেন রাসুল সাল আলীহ্লাম এমন স্বভাবের ছিলেন এমন আদর্শের ছিলেন তিনি আমাকে বহুবার বহু কিছু নির্দেশ দিয়েছেন কিন্তু কোনো দিন এ কথাটি আমাকে বলেননি যে কেন তুমি এটা বা কেন তুমি এটা নাই আজকে দেখুন আমরাও আমাদের জীবনে আমরা আমাদের জীবনে কর্মচারী বা কাজের মানুষকে নিয়োগ দিয়ে থাকি হয়তো দেখা যায় যে আমাদের মানুষ অনেকেই বলতে পারব না যে একটা দিন আমার কেউ কোনো কর্মচারীকে কাজ করেছে আমি তাকে কেন করেছ এটা করি এটা এরকম কথা হয়তো বলিনি আদর্শ বর্ণনা করলেন রসুল সাল আলহিসাল্লাম কি আদর্শের ছিলেন এই কথাটাই আল্লাহ বলেছেন যে মেয়ে বা সেই ফ্যামিলির তাদের উপরে এত নিষ্ঠুর আচরণ করেন যা পত্রিকার অন্তরে আমাদের কাছে আসে কখনো কখনো তাদের জীবন নাশের কারণে দাঁড়ায় এটা কত বড় দুঃখজনক এবং তিনি বলেছিলেন আসালাকাচা সালাতের প্রতি গুরুত্বশীল হও তোমাদের অধীনস্থ যারা রয়েছে তাদের প্রতিও তোমরা সদাচরণ করো যত্নশীল হও শেষ কথাও তার আচরণ হল কোরআন করা আনস্ত বাস্তব করা আন মানে এই বাক্যের সারমর্ম এর বাস্তবতা সবই মুক্ত। এটাই প্রমাণ আনাসের যে তার চরিত্র যে কোরআন আনাস তার প্রমাণ আনাস রাজি আল্লাহ বলছেন যে আমি দশ বছর কাজ করলাম তিনি আমাকে বললেন না যে তুমি এটা কেন করলে আমাকে বললেন না যে তুমি এটা কেন বললে আমরা বৈশিষ্ট্য চালচলনগত চলনগত আচরণগত সময় সাপেক্ষে আমরা মুসলিম ভাই বোনদের নিকট অনেক পেশ করব আমরা এখানে তাৎক্ষণিক দেখাতে পারি যে ওই যে বোখারি মুসলিমের বর্ণিত হাদিসটি যে পল্লীর মসজিদে পেশাব করলে কেন পেশাব করলো না এইভাবে মানে সবাই মিলে একটু চিৎকার করে উঠেছেন তাকে মানে কিছু বলতে আরম্ভ আপনি উপস্থাপন করতে যাচ্ছিলেন বিরতির খাতিরে আপনাকে অনুরোধ করব বিষয়টি একটু খেয়ালে রাখুন সুধি দর্শক শ্রোতা আমরা বিরতির পরে বিষয়টি ইনশাল্লাহ শুনব ততক্ষণে আমাদের সাথেই ব্যক্ত করে সামান্য সময়ের জন্য আমরা বিরতিতে যাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আমি আপনারা দেখছেন বাংলা in a battle of words Dekhun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 किताब किताब मानुपर सब समस्या समाधान मध्य सुबह नीश मानवतार महान सम्पद देखुर रहमान मदानी आसन कुरान दिए जीवन गड़ी প্রতি রবিবার ও মঙ্গলবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় আসসালাম আলাইকুম আহমতুল সম্মানিত দর্শক শ্রোতা আমরা বিরতির পরে আবারও আপনাদের কাছে উপস্থিত হয়েছে হাম যে আলোচনা চলছিল তাহসিনা অধিক সৌন্দর্য বর্ধনকারী আমল সমূহ যা আমাদের অলৌকিক এবং পরলৌকিক জীবনে প্রকৃত শান্তি অর্জনে সক্ষম হতে পারে সহায়কও হতে পারে শুধু দর্শক আসুন আমরা আলোচনার বাকি অংশে ফিরে যাই জি সাহেব জি আলহামদুলিল্লাহ আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের পুরো জীবনটাই পৃথিবীবাসীর জন্য কেয়ামাত পর্যন্ত উজ্জ্বল বৈশিষ্ট্য চাল চলন আচরণের একটি আমরা পেশ করছিলাম সেটা হচ্ছে মসজিদে পেশাব করতে লাগলো তাকে কিছু বলতে লাগলেন রাগান্বিত হলেন তখন আল্লাহ রসুল বললেন যে দাওহ তোমরা তাকে ছেড়ে রাখো এতে থেকে বোঝা যায় যে পেশাব চলাকালীন কেউ তারপর যখন পেশাব করা হয়ে গেল তার পরের বিবরণটি আমাদের জন্য জাতির জন্য আসলে বেশি মূল্যায়ন কর সেটা হচ্ছে এই যে পেশাব যখন করা হয়ে গেল। তখন প্রথমে যেটা আল্লাহ রসুল বললেন সেটা সাহাবিগণকে বললেন হ্যাঁ শোনো তোমরা এক বালতি পানি নিয়ে এসে পেশাবের উপরে ঢেলে দাও আল্লাহ রসোল ওই ব্যক্তিকে বললেন না যে বুঝো না মসজিদে পেশাব করতে হয় না আল্লাহ রসুল এইরকমভাবে একটা ধমকের শব্দও বললেন না एक तो जोरे शब्द बोलें ना बरम सहबीगण के बगजे तुम्हारा बालती करे पानी नहीं पेशर बर ढेले दाओटा प्रमाण करसुल्लिस्लम कत भद्र मानूष छमें तार, तार भद्रता मानुष चिंता भावना करें बैर करते कत भद्र हम मानूष बोलते परेजे तुम्हाराताड़े रखो पेशव कर सूझ दाओ এরপরে তিনি বললেন তোমরা বালতিতে করে পানি নিয়ে এসে ঢেলে দাও তিনি তাকে বললেন না শেষে তাকে বললেন দেখো এটা মসজিদ জি এটা হচ্ছে সলাতের জায়গা তাসমি তাহালিরের জায়গা আর কোরআন তেলাওতের জায়গা এটা অপবিত্রের জায়গা কিছু নয় মসজিদটা কি জায়গা এটা বলে দিলেন আল্লাহমাদ আসলে কোন কোন বন্যায় আসছে সেই ব্যক্তি আবার দোয়া করছিলেন কিভাবে জি ওই ব্যক্তি তিনি যখন পরে আবার ইসলাম গ্রহণ করে দোয়া করলেন তিনি আল্লাহর কাছে তিনি এভাবে দোয়া করছিলেন হে আল্লাহ আমাকে দয়া করুন এবং আমার সাথে তুমি রহমতের বিষয়টাকে সংকীর্ণ করে নিয়ে আসা এটা সকলের জন্য সবার জন্য আমরা রাসুল সালিসাল্লামের আসলে আদর্শের আরেকটু কথা এখানে আমরা বলে রাখতে পারি ও সাল জি একজন এলাকার নেতা সাহাবিগুণের হাতে আটকা পড়ে বলছেন সাহাবিগুনের হাতে আটকা পড়লে তাকে মসজিদের খটিতে বাধা হলো আল্লাহ রসুল তাকে পরের দিন বলেন সোমামা তুমি কি ইসলাম গ্রহণ করবে সোমা কঠোরভাবে বলল। যে তাকতল তাকতল জাদামিনা এমথনী এম তিনি আমি ইসলাম গ্রহণ করব। আপনি আমাকে হত্যা করলে রক্তের প্রতিশোধ নেওয়া হবে আর যদি আপনি ছেড়ে দেন তাহলে সুক্রিয়া আদায় করা হবে পরের দিন কিছু না বললেন না পরের দিনে আপনি যদি আমাকে তাহলে সুক্রিয়া আদায় করা হবে একবারে নির্দিধায় দাম্ভিকতার সাথে যাবত একই ভাষা ব্যবহার করলো তখন রাসুল সাইলাম বললেন সঙ্গীস তোমরা একে ছেড়ে দাও ও চলে যায়। চলে যাওয়ার বিবরণে এসেছে যখন যাচ্ছে এটাই বলে ফেললেন যে যখন আপনার কাছে আসার সুযোগ হয়নি পৃথিবীর বুকে আপনার চেয়ে খারাপ মানুষ আর কেউ বলছেন আর যখন আজকে আপনার কাছে আসলাম আপনাকে পেলাম আপনার আদর্শ দেখলাম फिर ग्रासव आदर्श कर एक भाषा तीन दिन व्यवहार कर ला कि ना भाते भावते फिर इसे अल्लाह रसल मुहम्मद আমি দেখি সবচেয়ে উৎকৃষ্ট ভদ্র মানুষ হচ্ছেন মোহাম্মদ তার ওই দিনের বুঝে পৃথিবীতে সবচেয়ে ভদ্র মানুষ হচ্ছেন তিনি যে বিষয়টিতে আপনার দৃষ্টি আকর্ষণ করবো সেটা হচ্ছে যে মক্কা বিজয়ের দিনের জীবনে ছিল একটি স্মরণীয় এবং ঐতিহাসিক দিন যেদিন তিনি বিজয় মাল্যে ভূষিত হয়ে দিগ্বিজয়ী সৈনিকের বেশে মক্কা ভূমিতে পদার্পণ করছেন যে ভূমি থেকে তিনি আট বছর আগে স্বজনদের হাতে নিগৃহীত হয়েছিলেন আজকে যখন তিনি পদার্পন করছেন সেদিন তার মানসিক অবস্থাটা বা তার কেমন ছিল। ছায় যদি দর্শকদের উদ্দেশ্যে মহতারাম নবী মোহাম্মদ সাল আলহ্লাম তিনি যে আল্লাহ সুবাহ তাকে রহমত আলমিন তার বুক ভরা যে দয়া ও রহমতে ভরা যার প্রমাণ হল এগুলি মক্কা বিজয় যে মক্কায় তিনি নির্যাতিত হয়েছেন নিষ্পিত হয়েছেন मक्का थर पेचिए गलाई दिए ट्रेने हत्या সেই মক্কা তিনি যখন ত্যাগ করে গেলেন আবার আল্লাহ করলে তিনি যারা কষ্ট দিয়েছে নির্যাতন করেছে তাদেরকে যত ইচ্ছা তত প্রতিশোধ নিতে পারতেন কিন্তু রাহমাতল আলামিন কি সুন্দর তিনি ক্ষমা দিলেন বললেন যে যা হয়েছে হয়ে গেছে তোমাদের বিষয়ে আমার আর অভিযোগ নেই আসলে তিনি হলে উত্তম আদর্শের উত্তম আদর্শের অধিকার আল্লাহ সুবাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন তার আদর্শ গ্রহণ করছে পৃথিবীতে তার মত কেয়ামত আজ পর্যন্ত অদ্যাবধি কোন এমন মনীষী বা এমন পয়গম্বর বা এমন কোন মানব আসেনি যা তার আদর্শের সঙ্গে তুলনীয় হতে পারে এবং কেয়ামত উষার आलोचनारर्व सूचना मानस कि सुंदर आदर्श अदिकारी होते आया तला नबी के से आदर्श कैशिष्ट उल्लेख कर जो वैशिष्ट्यगुली हम सकल मुस्लिम पुरुष नारी सकल मानसर जन जरूरी तर आल्लाह तला प्रथम बोलें ज नम्र आचरण नरम स्वभाव मुखर भाषा होते हैं नरम नरम एक कारण अल्लाह रसुल एक दिन बोलें एम कतुली जान्न उन्नतमान घर आर बाहर के भेतर देखा जाए भेतर थ बाखा जाए तक सहबीगुण बलें आल्ला रसुल क्या पा तक आल्लासल एक नम्बर लेमान आलानल कलम जेत मुखर भाषा के नरम करल जार मुखे कठोरता नहीं कर्कशता नहीं जार मुखर भाषा नरम तो अपनी हन नरम स्वभाव कठोर स्वभाव हमें मानुष फिर जित ते अत आया एक नम्बर जेटा आल्ला नरम स्वभाव मुखे को समय कठोरता कर्कशता आना जाए दई ফাফান হোম মানুষ আমাদের সাথে অন্যায় করতেই পারে দুই নম্বর বৈশিষ্ট্য সুন্দর হবে যেটা আল্লাহ আমাদের নবীকে বললেন যে আপনি মানুষকে মাফ করুন এর এরপরে যেটা আল্লাহ আমাদের নবীকে বললেন যে এর এরপরেও যে মানুষ ভুল করে যেটা আপনাকে বলে ফেলেছে সেটাও ভলি করেছে এর জন্য আপনি তাদের জন্য ক্ষমা চান তাহলে আমাদের এখানে কয়েকটা সুন্দর বৈশিষ্টের। প্রতিবাদী না হওয়া প্রতিবাদী না চরা না হওয়া দ্বিতীয় হলো আপনি বলছিলেন যে সেটাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা ক্ষমা সুন্দর দৃষ্টি আসলে এটা কার মাঝে এই চিন্তাগুলি এই স্বভাবগুলি আসতে পারে যে মনে করবে তার মাঝে তার মাঝে নম্রতাও আসবে না তার মাঝে ক্ষমাও আসবে না মনে করবে যে কত আমি প্রতিশোধ নিতে পারবো সেটাই হলো আমার অর্জন অত্যন্ত মনজ্ঞ এবং তথ্যবহুল সময় উপযোগী আলোচনা আমাদের প্রজ্ঞাশীল আলোচক মণ্ডলের কাজ থেকে আমরা শুনছিলাম এবং সাথে সাথে এটাও প্রতীয়মান হয়েছে আলোচনার উপসংহারে যে এই গুণাবলীগুলো জেনবী মোহাম্মদ রসুল্লাহ আলী আসসালামের মধ্যে প্রকাশিত হয়েছে এগুলো আমরা তারাই ধারণ করতে পারব যারা প্রকৃতপক্ষে আখ রাতের শান্তিকে অগ্রাধিকার দেব আমরা যদি চলার পথে সুননাতে নববিকে আমাদের জীবনে অনুশীলন এবং অনুসরণ করতে পারি আল্লাহ সুবাহন আহুতালার ভয়ে আখিরাতের প্রত্যাশায় তাহলেই আমরা আমাদের প্রকৃত শান্তি লাভ করতে সক্ষম হব ইনশাআল্লাহ আল্লাহ সুবাহন আহ আমাদের সকল মুসলিম ভাই বোনকে অলৌকিক এবং প্রলৌকিক জীবনের সেই কাঙ্ক্ষিত সুখ ও শান্তি প্রকৃত শান্তি অর্থাৎ জান্নাত লাভের সৌভাগ্য নসিব করুন আমিন তোমা আমিন আহউল হাদা। আস্তফুলিমসলিন আসসালামুকরুল্লা ওবরকাত ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালাসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহ স্নলা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন সেরা মাধ্যমি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফআ আল ব্যাংক কোয়াড্রানোট আটচল্লিশ কোড বিভান Pound account number 01132301 euro account number 01132302 US dollar account number 01132303 short code three Swift BIC code IBO IBAN double two টেলিফোনে টাকা ট্রান্সফারের জন্য